আসওয়াত রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা আয়সার রাজিয়াল্লাহ তাল্না এর নিকট বসে নিয়মিত সালাত আদায় ও তার মর্যাদা সম্বন্ধে আলোচনা করছিলাম আয়সার রদিয়্লাহ তাল্নাহা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন অন্তিম রোগে আক্রান্ত হয়ে পড়লেন তখন সালাতের সময় হলে আজান দেওয়া হল তখন তিনি বললেন আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো তাকে বলা হলো যে আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ্ন অত্যন্ত কোমল হৃদয়ের লোক তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আবার সে কথা বললেন এবং তারাও আবার তাই বললেন তৃতীয়বারও তিনি সে কথা বলে বললেন তোমরা ইউসুফের সাথীদের মতো আবু বক্করকে নির্দেশ দাও যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয় আবু বকর রাজিয়াল্লাহ তাল্নু এগিয়ে গিয়ে সালাত আদায় শুরু করলেন এদিকে নবী সাল্লা সাল্লাম নিজেকে একটু হালকা বোধ করলেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলেন আয়সা রাজেল্লাহ তাল্ল বলেন আমার চোখে এখনও স্পষ্ট ভাসছে অসুস্থতার কারণে তার দুপা মাটির উপর দিয়ে হেচডে যাচ্ছিল তখন আবু বকর রাজেলাহু তাল্লাহু পেছনে সরে আসতে চাইলেন নাবিজ সাল্লাহু আল্লাহ সাল্লাম তাকে স্ব থাকার জন্য ইঙ্গিত করলেন অতপর আল্লাহ রাসুল সাল্লাহ আলাই্লামকে আনা হলো তিনি আবু বকর রাজ্লাহ তাল্লাহ এর পাশে বসলেন আমাসকে জিজ্ঞাসা করা হলো। তাহলে নবী সাল্লাহাম করেছিলেন আবু বকর রাজিয়া আল্লাহ আদায় সাল্লাহরণে এবং লোকেরা আবু বকর রাজনু মাথার ইঙ্গিতে বললেন হ্যাঁ আবু দাউদ রহমতুল্লা সুবা রহমতুল্লা সূত্রে আমাজ রাজিয়াল তাল্লাহ্ন হতে হাদিসের কিয়দংশ উল্লেখ করেছেন আবু মুআবিয়া রহমতুল্লাহ অতিরিক্ত বলেছেন এবং তিনি আবুবকর রজিল্লাহ তাল্লু এর বা দিকে বসেছিলেন এবং আবু বকর রজিল্লাহ তাল্হ্ন দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন